উজাইফা রজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন